পশ্চিমের কাশে দিলো দেখচা সারা জাহন হলো দেখো খুশিয়া জিউল ই দে নি এলো খুশি নীল গগনের চান ঈদে মোবার খুশি নিলে গগনের চান নীল গগনের চাঁদর নীল গগনের চাঁদর নীল গগনের চান ঈদে মোবারকি খুশি নীলে গগনের চাঁদ ইরে মোবারক খুশি নীলে গগনের চা নতুন উঠেছে নিলো যাদার ভাই বোন আই রে চুটে আই দেখে যা সবাই ফুটেছে ফালি নীলে গগনের চাঁদ দেখেজা সবাই উঠেছে বলে নীলে গগনের চান ঈদে মোবারক নিয়ালো খুশি নীল গগনের চান ঈদে মোবারক নীল খুশি নীল গগনের চান নীল গগনের চাঁদ নীল গগনের চাঁদ নীল গগনের চান ঈদে মোবারক খুশি নীলে গগনের চান ইদে মুবনে রে চান আহা কত খুব সূরত শাহল চদের মূক ওই লালের দেখে পাই যে সবাই সুখ রমজানের শেষে উটছে ফুটে নীলে রমজানের শেষে ফুট চে নীল গগনের চান ঈদে মুবারক খুশি নীল গগনের চান ঈদে মুবারক নিো খুশি নীল গগনের চান নীল গগনের চাঁদর নীল গগনের চাঁদর নীল গগনের চান ঈদে মুবারক নিো খুশি নীল चाँद इदे मुबारक नील खुशी नीली गगुनेर चाँद जारा रेखे चोरो जा प्रभ्रभु कुमेने ता दिले नीदर्शाओगत रोजा दर्दे जारा रे खेचो रोज जा प्रभ्रभु कुमेने ता दिले निीदर्शाओगत रोजा दर्दे দেখে যা সবাই ফুটেছে এক ফালীলে গগনের চাঁদ দেখে যা সবাই ফুটেছে এক ফালীলে গগনের চাঁদ ইদে মুব নিয়ায় খুশি নীলে গগনের চাঁদ ইদে মুবারক নীলো খুশি নীলে গগনের চাঁদ নীলে গগনের চাঁদ গগনের রে চাঁদনিলে গগনের রে চাঁদ ইদে মোবারক নি খুশি নিলে গগনের রে চাঁদ ঈদে মোবারক নি খুশি নিলে গগনের রে চা তুললে দুটি হাত আব্বাস করে মনে যাত আবার মার যেন পাই ফিরে রমজান আম তুললে দুটি হাত আবাস করে মান আবার যানো পাই ফিরে রমজান মাত রমজানের শেষে উটছে ফোটে নীলে গগনের চান রমজানের শেষে উটছে ফোড়েনিলে গগনের চান ঈদে মুবারক নি খুশি গগনের এ লোক খুশি নীল গগনের চাঁদ নীল গগনের চাঁদ নীল গগনের চাঁদ নীল গগনের চাঁদ ইদে মোবারকনী এ লোক খুশি নীল গগনের চাঁদ ইদে মোবারকনী এ লোক খুশি নীল গগনের চাঁদ